সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও সালাতফিল ওয়াসাবিহাম আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহরি রহমতুল্লাহ রচিত বয়ান আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন জাহ্নাত এবং জাহান্ন দুইটা সৃষ্ট তারপর তিনি বলেছেন লা দুটি কখনো বিনষ্ট হয়ে যাবে না এবং দুটি কখনো হয়ে যাবে না। আমরা আলোচনা করেছিলাম যে এই মাসালাতে একমত আলেমরা সবাই যে জমুর মত হচ্ছে এটা প্রথম কল যে এটা কখনো কখনো বিনষ্ট হবে না জাহ্নাত এবং জাহান্নাম এটা স্থায়ী জিনিস অর্থাৎ স্থায়ী এটা কখনো শেষ হয়ে যাবে না নিঃশেষ হয়ে যাবে না এটাকে বলা হয় যে অনন্ত এবং এই অনন্তভাবে থাকবে সেটা তার কোনো শেষ নেই এটাই হচ্ছে আহ জমাতে আখিরা এটা জমহুরের কাউল যারা এর সলফেস আলহীন এই কথাটি বলেছেন আগের এবং পরের বেশিরভাগ আলেমেই এই মতটি পোষণ করেছেন দ্বিতীয় আরেকটি মত হচ্ছে যে জান্নাত চিরস্থায়ী কিন্তু জাহার্নাম একসময় শেষ হয়ে যাবে এই কথাটি কখনও কখনো কোনো কোনো কিতাবে দেখা যায় কোনো কোনো আমাদের সলফেসাল আলহিন কেউ কেউ সেটা বলেছেন পরবর্তী কেউ কেউ বলেছেন ए रखा किताबें देखा जाती कौल्न ए जहां उभये जहां सफ्वान इमाम अल करे, करे, और महत्ला जे कुरान सुन्नार नसूजगुली जरा अवबेख्या अतिल कर अर्थहीन एर सबाइम इमाम जहां बीन सफ्वान यथाटी तरह मते जान्न और जहां नाम एक समय दुटाई शेष हो जाए तरफ তাদের কোন সালফ নাই আগে কেউ এটা বলেনি এরা সর্বপ্রথম বলেছে সাহাবিরা কোনো দিন সেটা বলতেন না তাবিনরা বলেন নাই ইমামরা সেটা বলেন নাই কোন ইমাম আলোচনা জমা সব সময় এটা অস্বীকার করে গেছে কোনো ইমামরা কোনো ইমামের পক্ষে কখনো বলেননি বরং সবাই যারা এটা বলে তাদেরকে কাফের বলেছেন কারণ সেটা কোরআনসুন্নার সম্পূর্ণ বিরোধী তার কোরআনার সম্পূর্ণ বিরোধী এখন প্রশ্ন হচ্ছে তিনটি মত আমরা দেখতে পেলাম একটি হচ্ছে যে জাহ্নাত এবং জাহার্নাম দুইটাই চিরস্থায়ী এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে না এটা সর্ব সর্বসারী মত দ্বিতীয় মত হচ্ছে যে জান্নাত শিরস্তায়ী জাহার নাম একসময় শেষ হয়ে যাবে এই মতটি কেউ কেউ পোষণ করেছেন তাদের মতের পক্ষে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না তিন নম্বর হচ্ছে ওই ওই লোকগুলো যারা বলেছে যে জান্নাত এবং জাহার নাম উভয়টাই শেষ হয়ে যাবে এদের কথা দিয়ে আমরা আগে শুরু করি যারা বলে যে উভয়টাই শেষ হয়ে যাবে তার হচ্ছে জাহা সফওয়ান সেটা বলত এবং তার অনুসারে যারা আছে তারা বলে তারা বিবেককে কাজে লাগিয়েছে মূলত তারা মনে করছে যে বিবে ধরে না যে এটা যদি কোনো এরকম সবসময় থাকে তাহলে সমস্যা হয় যে এই জিনিসগুলো সবসময় থাকলে সাধারণত দুনিয়ার বুকে মানুষ দেখে যে মানুষ জিনিস পরিবর্তনশীল আজকে একটা জিনিস হচ্ছে কালকে একই জিনিস থাকে না পরিবর্তন অন্য জিনিস হয় গাছ গাছা উঠে মরে তাহলে বোঝা যায় যদি হাওয়া দেশ বলে তারা এগুলিকে বলা হয় যে ঘটনা যেটা ঘটে এটা সবসময় স্থায়ী হয় না ঘটনা পরিবর্তিত হয় তো জানাতো যার নাম যদি কোনো সৃষ্ট জিনিস সৃষ্ট জিনিস তো পরিবর্তন হওয়ার কথা তোর পরিবর্তন না হলে তাদের বিবেকে ধরে না পরিবর্তন না হলে এটা কীরকম সৃষ্ট জিনিস হলো এটা তো আল্লাহর সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে তারা এর উপর ভিত্তি করে বলে থাকে যে তাহলে এটা কখনো হইতে পারে না বরং মেনে নি বলতে হবে জোর করে বলতে হবে তারা বলে থাকে যান না তখন জাহা এক সময় আসবে যখন আর এর মধ্যে কিছু পাওয়া যাবে না তারা এই জন্য আরেকটি মাসাল আমাদের আগেও আলোচনা করেছি যে হাওয়া ইসল আবু আল্লাহ বা তাসালসুল হাওয়া আসে মশালাটি অর্থাৎ যে কোনো সৃষ্ট জিনিস তার কি কোনো শুরু আছে যে কোন সৃষ্ট জিনিস কি অনবরত হতে থাকবে এই দুটি মশালা আমরা আগেও বলেছি আল্লাহ আল্লাহালা তিনি যখন তিনি আল্লাহ তালা তাঁর তিনি কখনও তিনি সৃষ্টি করে সব সময় কখনও তিনি সৃষ্টিবাদে ছিলেন না এটি আমাদেরকেই মানতে হবে সুতরাং হাওয়া দেশের শুরু আছে তেমনি হাওয়া শুরু আছে আল্লাহ তালা তিনি যখন সৃষ্টি করেছেন তখন সৃষ্টি হয়েছে কিন্তু তিনি কখনো সৃষ্টি থেকে আলাদা যেহেতু তিনি স্রষ্টা সবসময় তিনি সৃষ্টি করেছেন এটা আমাদেরকে ইমান মা দিতেও এগুলো ছিল অন্যস্তাকবও থাকবে তো একই জিনিস মা দিয়ে মুস্তাকব উভয় তাদের থাকা জরুরি নয় যখন যখন তিনি জান্নেমন জান সৃষ্টি করেছেন এর আগে সেটা ছিল না যখন তিনি জান্ন তেমন জাহার্নাম সৃষ্টি করেছেন তখন থেকে সেটা চিরস্থায়ী হবে এতে কোনো সমস্যা নেই কিন্তু যারা মনে করে থাকে যে আল্লাহ তালার কাজ ভবিষ্যতে সময় থাকবে এটা তারা ভুল করছে অনুভব যারা মনে করে থাকে আল্লাহ তালার কাজ অতীতে প্রথম থেকে শুরু হচ্ছে এটা এটা হতে পারে না এটাও তারা ভুল করেছে কারণ তিনি আগেও তিনি স্রষ্টা ছিলেন আগেও তিনি সৃষ্টি করেছেন পরেও তিনি সষ্ট সৃষ্টি করবেন সুতরাং আবুল হজাই আল্লাফ এদের কথাগুলো কখনো শুদ্ধ নয় যে এর অর্থ হচ্ছে যে সমস্ত জিনিস কোন জিনিসই বিনষ্ট হচ্ছে না অথচ বিনষ্ট হয়ে যাচ্ছে নড়াচড়া করছে না করাকে জিনিসগুলো নষ্ট হয়ে যায় যে জানান্নড়া করবে কেন নষ্ট হবে না তার মাথা এগুলো ঢুকে না কিন্তু মনে রাখতে হবে তাকে বিশুদ্ধ মত হচ্ছে এটা যে আল্লাহ প্রাচীন প্রথম দিয়ে আল্লাহ তালা তার শুরু থেকেই তা আউল আউয়েল আমার মিন আউয়েল আমার প্রথম থেকেই তিনি আগেও তিনি সৃষ্টি করেছেন এবং সেগুলি তা সেগুলি সৃষ্টি সেগুলি তার সৃষ্টি প্রথম থেকে আছে অনুরূপভাবে ভবিষ্যৎ তিনি সৃষ্টি করবেন তার আল্লাহ তাল রব তা আল্লাহ তালা যিনি যে স্রষ্টা এটা সময় আছে এটা মনে রাখতে হবে এই আমাদের ইমাম ইম নাবিল রহম্লা তিনি বলছেন ওয়াহু আলাম রব্বান তিনি সবসময় রব ছিলেন কদেরান সক্ষম ছিলেন ইউরিদ তিনি যা ইচ্ছে তা করতে পারতেন হাই আলি ইমান কাদান কারণ তিনি সবসময় ছিলেন জীবিত সবসময় তিনি জ্ঞানী সবসময় তিনি ক্ষমতাবানি এটা নেই। এটা অসম্ভব যে তিনি নিজে ক্ষমতাবান নিজে সৃষ্টি করেছেন নিজে জীবিত চিরঞ্জীব নিজে জানেন সবকিছু ক্ষমতা এত কিছু থাকার পরে তিনি একসময় তিনি সৃষ্টি করেন নাই কেন তিনি সৃষ্টি করবেন তিনি সৃষ্টি করেছেন এটাই মেনান্ত হবে তারপর এরকম মনে করার কোনো কারণ নাই যে তিনি একসময় সৃষ্টি করতেন না পরে তিনি সৃষ্টি করেছেন একসম তিনি ক্ষমতাবান ছিল না পরে ক্ষমতা ছিলেন বা একসময় সম্ভব অসম্ভব ছিল এই জাতীয় জিনিসগুলো যারা বিশ্বাস করে তারা সহি আকিদার উপরে নেই বরং মনে করতে হবে তিনি সবসময় তিনি কাজগুলি করেছেন তিনি মনে করতে হবে যে আল্লাহ তালা প্রথম থেকে তিনি সৃষ্টি করেছেন তার এবং সর্বশেষ পর্যন্ত উনি সৃষ্টি করেই যাবেন কখনও তার সৃষ্টির এই ইয়া দেখ সামঞ্জস্যতা দেখিয়ে তার ফেল ফেইলকে অস্বীকার করার কোন জোর যে ব্যক্তি মনে করবে তার ফেইল অস্বীকার তার কর্মকাণ্ড হতে পারে না সেই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আমরা এখন আলোচনা করব যে আসলে জান্নাত যে শিরস্থায়ী তার দলিল কি আলোচনা জমাত মনে করে আমাদের ইমাম আবু জাফর তাহব রহমতুল্লাহ যে কথাটি উল্লেখ করেছেন জান্নাত এবং জাহান্নাম কখনো ধ্বংস হবে না কখনও বিনষ্ট হয়ে শেষ হয়ে নিঃশেষ হয়ে যাবে না তার মধ্যে জান্নাতের বিষয়টি আমরা আগে আলোচনা করব পরে জাহান্নামের বিষয়টি আলোচনা করব জান্নাত যে চিরস্থায়ী এর পক্ষে আমরা কিছু দলিল পাই কোরআন এবং সুনার মধ্যে যেগুলো আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তালা এগুলি তৈরি করেছে এবং যারা জান্নাত যাবে চিরস্থায়ী হবে সেগুলো তবে কেউ কেউ সন্দেহ প্রসার করতে পারে যে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ও আল্লাভ ففي الجنه خالدين فيها ما دامت السماوات والا الا ما شاء ربك عطاء غير مجزوز ار جরা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে থাকবে চিরস্থায়ীভাবে خالدين فيها ما دامت السماوات والارض যতদিন আসমান জমিন থাকবে এই আসমান জমিন আল্লাহ পরিবর্তিত হবে এর অর্থ এই নয় যে যতদিন আসমান জমিন থাকবে ততদিন বরং আরবরা ব্যবহার করে আসমান জমিন থাকে অর্থাৎ অর্থাৎ এটা বাক্যের একটি অংশ কথা বলার একটি ধরন যে চিরস্থায়ী বোঝানোর জন্য এই জমিন আসমান থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে আর জমিন আসমান তৈরি হবে যা চিরস্থায়ী হবে সেটা সেটার সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে আসমান জমি যতদিন থাকবে অদিন পর্যন্ত তারা থাকবে অর্থাৎ সেটা শিরোস্তায়ী হবে ইল্লা আশা অরব্বুক তবে আল্লাহ যা চেয়ে চান সেটা আলাদা আত আনগায়েরা মসজুদ এমন প্রতিদান সেটা কখনো সেটা বন্ধ গায়ের মাত্র সেটা কখনো সেটা কখনো কাটাফ হবে না সেটা বিচ্ছিন্ন হবে না অর্থাৎ স্থায়ী হবে এটা বলার উদ্দেশ্য এখন এই আয়াত দলিল হচ্ছে মূলত এটার যে জান্নাত চিরস্থায়ী হবে এটা হচ্ছে দলিল কিন্তু কেউ কেউ এই আয়াতের একটি অংশ যেখানে বলা হয়েছে ইল্লা মশা অরব্বুক তবে তোমার রব যা চান এ অর্থ দিয়ে হয়তো কেউ দলিল নিতে চাইবে যে এর অর্থ হচ্ছে যে জান্নাত স্থায়ী হবে না কিন্তু এটা বিশুদ্ধ নয় কয়েকটি কারণে প্রথমত এই অর্থটা আমাদের জানতে ইলে তবে তোমার রব আপনার রব যা চাইবেন সেটা ব্যতীত এটার অর্থ কী আলেমরা এর বিভিন্ন অর্থ করেছেন এক নম্বর অর্থ আমরা বেশ কয়েকটি অর্থ আলোচনা করব। এক নম্বর অর্থ হচ্ছে এটা যে তারা যতদিন তাদের মধ্যে যারা জাহার নামে যাবে তারা যতদিন জাহার নামে থাকবে अथवा जहान जहान नामे जागर मुहूर्त जे जे समयटूक काटवे जान्न जाहूर्त यह समयटूक व्यतीत यह समयटुक तो एखने इस्तेजा कर सेपन देरा से आल कर इल्ला मासबुक अपनार रब जाहा चाहब सेतीत अर्थात जत दिन ता जहान नामे जाते प्रवेश करो जरा भलो सौभाग्यशाली जान्निह ता किस जहान नामे थार कारण तेजे ये समयटूक जाननाते रब जाता अर्थम अपराध कर जानना क्योंकि तरफ सम्पर्क बार ना व्याख्या द्वितीय व्याख्या हि हासर मठे বিরাট সময় তারা জান্ যেতে পারবে না অপেক্ষা করবে এই সময়টুকুকে এখানে এক্সেপশন দেওয়া হয়েছে ইল্লা মাশাউরকে বলে তৃতীয় অর্থ করা হয়েছে তৃতীয় একটি অর্থ হচ্ছে যে কবর এবং হাসরে মাঠে এই দুটি সময় মৃত্যুর পরে যে বিরাট একটা সময় এই সময়ে যেহেতু তারা জাননাতে যেতে পারছে না এই জন্য সেটাকে এআতের মাধ্যমে আলাদা করা হয়েছে এআ ইল্লা মাশাআরবকে বলে আলাদা করা হয়েছে চতুর্থ অর্থ কেউ বলে থাকেন যে এখানে আল্লাহ রব্বুল ইজত তিনি এমন জিনিসকে করেছেন অর্থাৎ যদি যদি তিনি চান সেটা পরিবর্তন করতে পারেন কিন্তু তিনি করবেন না অন্য আয় বলে দিয়েছেন এস্তেসনা বলে আল্লাহ তালা অর্থাৎ এই অক্সেপশন বলে বুঝাতে চেয়েছেন যেমন আমি বলে থাকি যে আমি তোমাকে মারতেই থাকবো যতক্ষণ না আমি অন্য চিন্তা করি অর্থাৎ অন্য চিন্তা করাটা আল্লাহর এখতিয়ার রয়ে গেছে তিনি জানেন যে জান্নাতিরা चिरस्थायी क्षमत बहुत इच्छा कर ले मत परमाशा रब्बका करबन दिए अतिरिक्त चिरस्थायी भाव थकने चिरस्थायी चिरस्थायी खावाल दिन आबाद व्यवहार करे क्यों एल्लाशाहब अर्थ हम এবং অর্থাৎ কিন্তু আল্লাহ যা চান এর অর্থে এখানে কেউ তবে রহমতুল্লাহ আলাই কাতে মনে করেছেন অর্থাৎ যে আল্লাহ তালা এটা হচ্ছে আল্লাহ তাল ওয়াদার ব্যাপারটি অর্থাৎ তিনি ওয়াদা করেছেন যে তিনি আরও বেশি দিন রাখবেন নাকি কম রাখবেন সেটা তার ওয়াদার উপর নির্ভরশীল হয়ে সেটা এমন রাখতে হবে যে এইটাই অর্থ যে তারা চিরস্থায়ী সেখানে থাকবে তো তবে যদি আল্লাহ ইচ্ছা করেন তার ভিন্ন রূপ করতে कतदिन रा निर्धारण करल्ला सप्तम एक अर्थ करनाते जाओ जाननाते शस्थायी हार पर आल्ला आल्ला तला इच्छार मध्य तला मन रखते क्यों जन मने ना कर जाननाते जावा তার কোন হক বরং সেটাই আল্লাহ ইচ্ছা আল্লাহ আল্লাহ তিনি রাখার বিষয়টি কারণ এর পক্ষে দলিল অন্য একটি এই কথাটির পক্ষে দলিল পাওয়া যায় যে অন্য একটি আয়তা আল্লাহ বলেছেন ওন বিকা তাইনা আমরা যদি চাইতাম আপনার থেকে ওহাই নিয়ে যেতে পারতাম কিন্তু রস উল্লাহ সন্তে ওঠি নেওয়া হয়নি এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য যে তিনি কাউকে কিছু দেওয়া দেওয়ার পরেও তিনি সেটা ইচ্ছা করলে আবার ফিরে নিতে পারেন কেউ কেউ বলেছেন ইল্লা মাশা আল্লাহ বলে মা বলে মান বোঝানো হয়েছে এই এইটা কেউ কেউ বলেছেন নবম অর্থ কেউ কেউ যে এখানে ইল্লা মাশা এটা একটা মত অর্থ অর্থাৎ ব্যর্থবোধ শব্দ এর এটা এটার সরাসরি ব্যাখ্যা আসে পরবর্তী আয়তে এর বাইরে যেটা পরবর্তী আয়তে বলা হয়েছে আয়তের শেষাংশে বলা হয়েছে না যে দান কখনো বিচ্ছিন্ন হবে না এটা এটার ব্যাখ্যা আসছে সুতরাং ব্যাখ্যা মহকামের দিকে যেতে হবে মতো স্বাভাবিক দূরে থাকতে হবে অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিম দ্বিতীয় দলিল হচ্ছে যে দলিল আমরা পাই যে প্রথম দলিল দিয়েছি আমরা যে আয়াত আল্লাহ বলেছেন যারা তারা থাকবে এবং সেখান থেকে শাল্লাহ সেটা আমরা বলেছি তফসিল করেছি এটা প্রথম দলিল যে জান্নাত চিরস্থায়ী জান্নাত যে চিরস্থায়ী এর দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন এই যে তোমাদেরকে দলিল হচ্ছে আল্লাহালা বলেছেন উকুলুহা দা ইমু ওয়াজুল্লুহা জান্নাতের খাবার সেটা অবশ্য চিরস্থায়ী ওয়াজুল্লুহা এবং তার ছায়াও চিরস্থায়ী এটা প্রমাণ করে যে জান্নাত চিরস্থায়ী চতুর্থ দলিল হচ্ছে আল্লাহ তালা কোরআন তারা জান্নাত থেকে কখনো বের করা তাদেরকে বের করা হবে না পঞ্চম দলিল হচ্ছে আল্লাহ জান্নাতের ব্যাপারে চিরস্থায়ী হবে এবং সেটা তাবিদ দিয়ে আবাদান বলে ভিন্ন ভিন্নভাবে আয়তে বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন দুনিয়ার বুকে তাদের যে মৃত্যু সেটা ব্যতীত অন্য কোন। মৃত্যু তাদেরকে পেয়ে বসবে না অন্য কোনো মৃত্যু তাদেরকে পাবে না আল্লাহ বলে নেই বিভিন্ন ভাবে আল্লাহ রসুল সাল্লা বলেছেন মাইয় হুল জানাতা ইয়া আমু যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেখানে এমদ ভোগ করবে ওয়ালা ইয়াব আসু কখনো সে সেখানে বউস কোন সেখানে নিরাশ হবে না ওয়া এবং আরো আসছে ইউনায়াদীনায়াদিন এবং ডাকা হবে একজন ঘোষক ঘোষণা দিবে বলবেন ইয়া আহলাল জান্নাত হে জান্নাতিরা ইনাকুম আন্ত কখনো তোমরা রোগগ্রস্ত হবে না আবাদান কখনো নয় কখনো নয় ও আন্তাসুব্য ফলে হরুমু আবাদান এখানে তোমরা যুবক থাকবে ফলে আত্মা আবাদান কখনো তোমার বৃদ্ধ হবে না ও আন তাহ ফেতু আবাদান এখানে তোমরা জীবিত থাকবে কখনো মারা পড়বে না অনুরূপ হাদিসে এসেছে জান্নাত এবং জাহান্নাম এই দুইটাকে জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে মৌকে নিয়ে এসে তাকে জবাই করা হবে সেখানে বলা হবে যে ইয়া আহলাল জান্নাতে হুলু উদ ফালা মৌ হে জান্নাতিরা তোমরা চিরস্থায়ী হবে ফালত তোমাদের তোমাদের কোনো তোমাদের কোনো মৃত্যু নেই ইয়া নার হবে এখানে তোমাদের কোনো পালিয়ে যাওয়ার পালিয়ে কোথাও যেতে পারবে না চিরস্থায়ীভাবে তোমরা সেখানে থাকবে এই হাদিসগুলি সবগুলি প্রমাণ করছে জান্নাত চিরস্থায়ী জিনিস এর বাইরে অন্য কোনো কিছু কল্পনা করা বা আলোচনা করা ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণরূপে অবৈধ এবং সেটা জায়েজ নেই ইমান আনা আনতে হবে এটা এটাই বিশ্বাস করতে হবে জান্নাম স্থিরস্থায়ী এখন আমরা আলোচনা করব জাহার নাম চিরস্থায়ী কিনা এই বিষয়টি নিয়ে জাহার নাম চিরস্থায়ী আমরা আগে আলোচনা করেছিলাম যে জাহার নামের ব্যাপারে আলোচনার যে আমাদের মত হচ্ছে যেটা আমাদের ইমাম উল্লেখ করেছেন লালফ নাইয়ানই যে এটা চিরস্থায়ী কখনো সেটা ধ্বংস হবে না যে যাহার নাম ও চিরস্থায়ী এতে কোনো ধ্বংস হবে না দ্বিতীয় একটি মত হচ্ছে এক সময় জাহার নাম ধ্বংস হয়ে যাবে আর তৃতীয় মত হচ্ছে যার নাম যাহার নাম কোনোটাই চিরস্থায়ী নয় যাহার অস্থায়ী জিনিস এটা যারা মরতাজারা মনে করে থাকে তো আমরা এখন আসছি জাহার নামের আলোচনায় জাহার নামের আলোচনায় আলোচনা জমাতার আকিদা হচ্ছে মৌলিক আকিদা কি সেটা বর্ণনা করার আগে আমরা কিছু এমন কিছু কথা আলোচনা করব যেগুলোতে প্রমাণিত হবে যে এ বিষয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি বিভিন্ন রকমের বিভ্রান্তি একেবারে মারাত্মক আকার ধারণ করেছে তাদের মধ্যে খাওয়ারেজ এবং মোরতাজিলা যারা খারেজ এবং মোরতাজ তারা মনে করে এটা যে যারা জাহার নামে প্রবেশ করবে একবার এই জাহার নাম থেকে আর বের হওয়ার কোন বলা হয়েছে তারা এই জন্য বলে কবিরা গুনাকারী জাহার নামে গেলে সেখান থেকে কোনো দিনেই বের হবে না এটা তারা মনে করে থাকে যে জাহার নাম যেহেতু চিরস্থায়ী সেহেতু এরা একবার ঢুকতে ফেলে সেখান থেকে বের হবে না এরা এই প্রথম মতটি হচ্ছে মোরতাজিলা এবং খাওয়ারেজের দ্বিতীয় মতটি তারা বলে থাকে যার নামে আজাব হবে তারপর আজাবগুলো তাদের প্রকৃতিতে পরিণত হবে এবং তারা এটা দেয়া শান্তি পাকা শান্তি পাবে এজন্য কোনো কষ্ট হবে না নামজিবিল জালিক এই মতটি পোষণ করছে ইবনে আরবি ইবনে আরাবি নামে যারা আমাদের দেশে অনেকেই তাকে শেখে আকবর বলে থাকেন আসলে সে সেখ আকবর না সে এতে তার মত ছিল এটা সে সে আল্লাহ তালার আল্লাহ তালার যে ইজিন ইজনেসারি এবং ইজনে কাউনিকে একসাথ করে দেখেছে অর্থাৎ সে মনে করতো যে আল্লাহ নির্দেশ না মানলে কি হবে আমি আল্লাহ আল্লাহর কোরআন এবং নির্দেশ না মানলে কি হবে আল্লাহ অন্য নির্দেশটা তো মানছে সেটা হচ্ছে আল্লাহ তাল কাউনি নির্দেশকে প্রকৃতিগত নির্দেশ করে মেনে নি সুতরাং আমার জন্য যাহার নামে গেল জাহার নামে গেলো সেটা এক সময় শান্তিতে পরিণত হবে নারুজ বিল্লা এটা মনে করার কোনো কারণ নাই সে তারা মনে করছে দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী একটি হচ্ছে খাবারের যারা মনে করছে যে জান্নাতে যে জাহ্নামে যেয়েই যা যাক না কেন সেই সেখানে চিরস্থায়ী থেকে যাবে আবার এই ব্যক্তি মনে করছে ইমনে আরাবি বা তার অনুসারে যারা যারা যারা যাদেরকে বলা হয় আসাবুল ওয়াহেদা বা ইমামুল ইতিহাদিয়া যাদেরকে বলা হয় যে এরা সর্বেশ্বর্বাদী সর্বেশ্বর্বাদ যারা বিশ্বাসী তারা মনে করে নামে এই ইমান এই কথা যদি কেউ পোষণ করে তার ইমান থাকবে না এটা আমাদের মনে রাখতে হবে তৃতীয় একটি গোষ্ঠী আছে যারা মনে করে যে সুনির্দিষ্ট সময় তারা জাহার নামে থাকবে তারপর আবার বেরোয় চলে আসবে সুনির্দিষ্ট সময় বের হয়ে চলে আসলে অন্যদেরকে সেখানে পাঠানো হবে যাহার নামে সবাইকে পালাক পাঠানো হবে এরকম কথা মনে করতে ইহুদিরা ইহুদিরা নবী রসুল্লা সাল্লাকে সেটা বলতো এবং তারা বলেছিল বলেছিলাম মাহুদা তারা মনে করতো যাহার নাম শুধুমাত্র অল্প কিছুদিন আমাদেরকে পেয়ে বসবে আল্লাহ তাআলা বলেন কulat takhaztum 'inda Allah ahdan falan yukhlifa Allahu dahu am taquluna 'ala Allahi ma la ta'lamun bolun je tumra ke Allah er kache ongcha niye eshecho je oi karo biporit kichu korben na Allah taala am taquluna Allahi ma la ta'lamun naki tumra emon kichu Allah er upor tumra aarop korte chaicho emon নার কখনো নয় বরং এটাই তো সত্য যে ব্যক্তি অন্যায় করবে এবং অন্যায় তাকে ঢেকে রেখেছে তাহলে সে সেখানে যাবে জাহান্নামি হবে সেখানে সে থাকবে চিরস্থায়ী হওয়া তার যে কুফুরি করেছে সিডিক করেছে মুনাফি করে সেখানে চিরস্থায়ী হিসাবে থাকবে এই তিনটি মতের বাইরে আরেকটি মত হচ্ছে এটা তারা সেখানে সেখানে সেখান থেকে বের হবে तबका आलाफी आला आहद तक जहां नाम अवस्था से क्यों थाइटी मत के पोषण पंचम एक मत हों तफनाफ सिजे निजे से ध्वस कर देखे ध्वस कर मध्यमेंजे ध्वस हो जाए सियाारा मन जहा जहामी जहामी তাদের অনুসারে যারা ছিল তারা মনে করে থাকে যে একসময় নিজে নিজে সেটা ধ্বংস হয়ে যাবে কারণ যেহেতু সৃষ্ট জিনিস সৃষ্ট জিনিস বেশি দিন থাকতে পারে না এটা তারা মনে করে থাকে এবার তারা এখানে জান্নাত এবং জাহান্ন দুটাকে একই কাতারে নিয়ে গেছে এই জাহামীদের মধ্যে জাহামীরে যারা আছে এবং শিয়াদের মধ্যে যারা জাহামিদের অনুসরণ করে জাহামিয়াদের তারাও এই মত পোষণ করে থাকে দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের আর সময় কুলোচ্ছেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এই মতগুলো আবার নিয়ে এসে এই বিষয়ে খন্ডানোর চেষ্টা করবো ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামাইকুম রহমতুল্লাহ